তাশুর ফালেন দয়ালে নবিয়েই জমিনে। নেশুর ফালেন দয়ালে নবিয়েই জমিনে নবীর রহমতেরি শুধা নিয়ে এলেন জাহানে নবীর রহমতেরি শুধা নিয়ে এলেন জাহানে। নেশুর ফালেন দয়ালে নবিয়েই জমিনে। শরিফালেন রহমতের জাহানে নবী রহমতেরি সুধা নিয়ে এলেন জাহানে পাঁচশো সত্তর সাইশালে বারৈ রবিউলা পাঁচশো সত্তর সাই সালে বারৈর বি জন্ম নিলেন নবীর সেরা এই জমিনে জনম নিলেন নবীর সেরা জমিনে নবীর রহমতের सुधा নিয়ে এলেন নবীর রহমতের सुधा নিয়ে জাহানে তাশরিফালেন দয়াল নবী জমিনে তাশরিফালেন দয়াল নবী জমিনে নবীর রহমতের सुधा নিয়ে জাহানে নবীর রহমতের सुधा এই জাহানে ফের ইশ্তমা আমে নাই বালে স্রস্ত নো ভিযা শ্বে তু মার কলে ফের ইশ্তমা আমে শ্রেষ্ঠ নবী আসবে তোমার কোলে নাম কো তার মোহাম্মদের কোশরণে নাম্রে কু তার মোহাম্মদের কোশরণে নবীর রহমতেরি শুধা নিয়ে এলেন জাহানে নবীর রহমতেরি শুধা নিয়ে এলেন জাহানে তাশির ফালেন দয়ালে নবী জমিনে তাশিরি ফালেনে দয়ালে নবী জমি নবী রহমতের ইধা নিয়ে এলেন জাহানে ইব্রাহিম নবী করেন দোয়া পাঠারা সুলোহে খোদা ইব্রাহিম নবী করেন দোয়া পথরাস হে খোদা শিক্ষা দেবেন কোরআন হাদিস বাতেনে শিক্ষা দেবেন কোরআন হাদিস মে বাতেনে নবীর ওহম নিয়ে এলেন জহানে নবীর ওহম তে নিয়ে এলেন জহানে তাশির ফালেনে দয়ালে তাশিরি ফালেন দয়ালেনবীর রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে নবীর রহমতের ইধা নিয়ে এলেন জাহানে শুনে নবীর জন্মের সংবাদ অবুলহব করে দাসিয়া যাদ শুনে নবীর জন্মের সংবাদ আবু হব করে দাস সোমবার যাবো হালকা হয় তারে কারণে সোমবার যাবহাল কা হয় তারে কারণে নবী রহমতেরি শুধা নিয়ে এলেন জাহানে নবী রহমতেরি শুধা নিয়ে এলেন জাহানেশ্রি পালেনে দয়াল নবী এই জমিনে তাসরি পালন দয়ালে নবিয়ে জমি নেবী রহম তে শুধুধা নিয়ে এলেন জাহানে নবীর রহম তেরি নিয়ে এলেন জহানে নবী রহম তেরি নিয়ে এলেন জাহানে।